বন্দুরপন্দ্বিদমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নীনন্দনন্দন বন্দে আধিকোদ গোপীজন সামুত বিন্দ বংশাশ কৃপা সিদ্ধ পিত পাবুনে বৈষ্ণবেচা লং পঙ্গুং লং হইতিরহং বন্দে পরমন্দমাধব বৃন্দরে বৈ পিয়া বৈ কেশবশিপদী দেবী সত নম নারায়ণ নমস্ত নর নম দেী সরস্বতিংসে ততো জী সংকর্ণ কথোপদেশ গৌরী পাচ্ছর গুভক্তি ভক্তি প্রমদগোরে ধ্যম সদগ্নম তীর্থা শিব বিচি তরণ্য ভীতাহমত দিব মহাপুষতে চরম ত্যাক্তুষ্ট লক্ষ্মি ধরমীষ্ট ৈত্যপি বধাব বন্দে মহাপুষতে চরপল্লবনকি ছটায় বিসুজিত পূর্ণাগর সমূর্তি সারাধিকা মি কৃপা শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিতন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবাসা শ্রীগরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীয়ৈত গদাধর শিবাসা শ্রীগৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রে হ আজানু লবিত ভুজৌ কনক সঙ্গীতনৈকিত কমলা শাম্বরো দ্বিজরো যুগ ধার বপালো বন্দে জগৎ প্রিয় করো করুণা বালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে হরে বৈগণ কীটকলি পৈশন্ন ব্রৌণপ্রীত দৈনার্ন নিম্নহম শ্রীচৈত বৈদ্যহ বৈগুণ কীটকলিত পৈশণন্ন ব্রৌণপ্রীত দৈনার্ন নিম্ন অহম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়ে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিছেন। অনেক সময় মহামহা তেজিয়ান বৈষ্ণবদের কাছেও হরিকথা শোভন করার পরে তথাপি কোনো ফল হয় না অনেক সময় মহামহা বৈষ্ণবগণের কাছে তেজিয়ান বৈষ্ণব আচরণশীল বৈষ্ণবদের কাছে হরিকতা শুনবার পরেও অনেক সময় দেখা যায় ফল হয় না শিল সরস্বী ঠাকুর হয়ে গেছে পাথরের মতো হয়ে গেছে অপরাধ করতে করতে গুরু বৈষ্ণবকে অবহেলা করতে করতে সেবা অপরাধ নাম অপরাধ ধাম অপরাধ বৈষ্ণবকে উদ্বেগ দেওয়া বিভিন্ন কারণে তার হৃদয় পাসানের মতো কঠিন হয়ে গেছে তাই জন্য সেই সমস্ত অপ্রাকৃত কথার যে অমৃত বর্ষা সেগুলো তার হৃদয়তে বীজের অঙ্কুর করতে পারছেন যেমন কেউ যদি কিছু অত্যন্ত উত্তম কিছু গাছের অঙ্কুর বা বীজ এই পাথরের উপর যদি ফেলে দেয় সেই মূর্খ কি আশা করতে পারে যে আজকে দু পাঁচ দশ দিন পরে সেখান থেকে অঙ্কুর বেরোবে আশা করা যায় কি পাথরের ওপর যেমন বীজ উক্ত হলে ফেলে দিলে পরে সেখানে যখন পরে পরে নষ্ট হয়ে যায় সেখান থেকে কখনোই অঙ্কুরোদ্দম হয় না সেরকম যারা অপরাধ করে পাশান হৃদয় হচ্ছেন তাদের হৃদয়তেও এই অপ্রাকৃত হরিকথা হরিনাম তাদের ভিতরে অঙ্কুরগম করতে পারছে না ছিল বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন কৃষ্ণদাস কবিরাজু চৈতন্য চৈতামীতে বলেছেন তার মানে হলো তাতে জানি অপরাধ আছে প্রচুর কৃষ্ণ কৃষ্ণনাম অপ্রাকৃত কৃষ্ণনাম তাতে অঙ্কুরগম হচ্ছে না সাধকের সর্বাপেক্ষা বড় প্রয়োজন হল সাধকের সর্বাপেক্ষা বড় প্রয়োজন হল নিজ জীবন থেকে অপরাধগুলোকে দূরী দূরীকরণ করা অপরাধ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ভজন রাজ্যের উন্নতি হওয়া মুশকিল শিলভক্তি প্রমোদপুরী গোস্বামী মহারাজ পরমংস আচার্য এই জন্য জীবের প্রতি অত্যন্ত করুণাবীষ্ট হয়ে তিনি একটা গ্রন্থ প্রথমেই রচনা করেছিলেন সেটা হল বৈষ্ণব যেটা কি অনুবাদ করা হয়েছিল হার্ট অফ কৃষ্ণ হার্ট অফ কৃষ্ণ অপূর্ব গ্রন্থ সেই গ্রন্থ অবশ্যই সাধকের জীবনে উন্নতির জন্য অনুশীলন করা উচিত কেন ওইটা যদি সে অনুশীলন করে তাহলে প্রতি মুহূর্তে সে সাবধান হবে শুধু কীর্তনের সময় বলবে না বন্দময় সাবধান মতে সেই জন্য সরস্বতী ঠাকুর বলছেন যে মহা মহামহাতেজিয়ান গুরু বৈষ্ণবদের কাছেও হরিকতা শ্রবণ করার পরেও অনেক সময় দেখা যায় তার হৃদয়ে কোনো পরিবর্তন আসছে না সে উপদেশ এসেই যাচ্ছে কিন্তু তার হৃদয়ে কোনো পরিবর্তন ফেলতে পারছে না তাতে জানিয়ে অপরাধ আছো প্রচুর শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি দৈন্য প্রকাশ করছেন অপ্রাকৃত দৈন্য অপ্রাকৃত দৈন্য প্রকাশ করে এই কথাটা জানিয়েছেন যে বৈগুণ্য কীটকলিত পৈষণ্য ব্রণ পীড়িত দৈনার নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয় তিনি বলছেন বাস্তবিক কথা হল যারা ভক্তি রস আস্বাদন করেছেন বিন্দুমাত্র যারা আস্বাদন করেছেন তারা জানেন যে ভক্তিরস আস্বাদনের সঙ্গে সঙ্গে কিভাবে জীবনে পরিবর্তন হয়ে যায় সবকিছু সেখানে অহংকার বলে কোনো কিছু থাকতে পারে না অভিমান কর্তৃত্ব অভিমান থাকে না সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপ্রাকৃত দৈন্য করে বলছেন আমার হৃদয়ের অন্তকরণটা বৈগুণ্য কীটকরিত আমার অনেক দুর্গুণ আছে সেই দুর্গুণের পোকাগুলো যেমন বুকওয়াম। বয়ের পোকা আছে না দেখেছো। বইটাকে রেখে দেবে বই খেয়ে এসে ঝাঁঝরা করে দেবে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার হৃদয়টাকে ঝাঁঝরা করে দিয়েছে আমার দুর্গুণ গুলো কিছু নেই আর বৈগুণ্য কীটকলিত পয়শূন্য ব্রণ পীড়িত পশু যে আছে মানুষের ভেতরি পশু লুকিয়ে রয়েছে জড় জগতের এক কবি জগদানন্দ লিখেছেন বলছেন জঙ্গল থেকে এক হিংস্র পশুকে তুলে আনা যায় সম্ভব হতে পারে কিন্তু মানুষের মনরূপ যে বন আছে সেখান থেকে পশুকে তুলে আনা যাচ্ছে না আশ্চর্য কথা লিখে জড়ো কবি কিন্তু লিখেছেন অপূর্ব সত্যি কথা যে রক্ত জল করা আচরণমুখী সমস্ত কথা কি করে একটা জীবের জীবনে রেখাপাত করবে না সেখানে বলা হচ্ছে রামায়ণের রচয়িতা যিনি আছেন চবন ঋষির পুত্র যার নাম বাল্মীকি হয়েছিল কালে পূর্বে নাম ছিলেন পরবর্তীকালে দস্যু আমি এই উদাহরণ কেন দিচ্ছি একটু মাথায় চিন্তা করলে বোঝা যায়। রতনাকর দস্যু এমন কোন পাপ নেই যে করেনি অজস্র মানুষকে খুন করেছে করে তাদের সমস্ত বিষয় সম্পত্তি সব লুট করেছে साधुगुरु बैष्णव जो, उठे। जो, उठे है निताई। तुमार तुमार खानी जो मैंने लोकर ओपर छड़िए दे एक तुम कृपा तय रत्न दस्यु के नारदृषि কিভাবে রক্ষা করলেন সেই রত্নভাগ হয়ে গেল শ্রীরাম চন্দ্রের বহু পূর্বে তিনি রামায়ণ তার কাছে উদভাসিত হলেন নিত্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জড় লোকগুলো তাহলে কি কি রকম পাপ করেছে কিরকম অপরাধ করেছে যে রত্নাকর দসুর মতো ব্যক্তি পরিবর্তন হয়ে যাচ্ছে যে কোন সাধুকে বন্ধু ছেড়ে দেবে না নারদ নারদ ঋষিকেও মারবে কিন্তু একটা ভজনের প্রভাব আছে ভগবানের নিজজন নারদ ঋষি তাই কি বললেই মারা যায় এই যখন উপদেশ করলেন সে তখন চিন্তা আরম্ভ করলেন তার জীবন পরিবর্তন হল কিন্তু আমার মতো পাষণ্ডের জীবন পরিবর্তন হচ্ছে না চৈতন্য চরিত্র আমি তো শোভনের সঙ্গে সঙ্গে বলছি পাষান গলে যায় লেখা আছে এখানে পাষান গলে যাবে চৈতন্যীলা চারটিখানি কথা না যদি কৃষ্ণলীলা সবন করতে গিয়ে কারোর কোনো ভুল ভ্রম হয় হতেও পারে হওয়াটাই স্বাভাবিক কৃষ্ণের অদ্ভুত আচরণ কৃষ্ণের অদ্ভুত চরিত্র এ সাধারণ ব্যক্তিগুলের কোন রকম ভাবেই বিচার বিবেচনার বিষয় হতে পারে না তারা সব জড়জগতের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন জড়জগতের যে সুখগুলো মেটেরিয়াল এনজয়মেন্ট তারা লাভ করেন এগুলোকেই তারা বিশাল কিছু মনে করেন তারা কুয়ার ব্যাঙ কুপের ব্যাঙ তারা ভাবতেই পারে না যে এর বাইরে রকম আনন্দ কি আছে নাকি আমরা জানি রক্ত মাংসের এই আনন্দ স্ত্রী পুরুষের খাওয়া দাওয়ার আনন্দ কিছু এনজয়মেন্ট এইসব শরীরের ভাবনার বাইরে তারা উঠতে পারে না শরীরের ভাবনার বাইরে দেহ দৈহিক সংক্রান্ত যা কিছু এর বাইরে তারা কোনো মতেই যেতে পারে তারা যদি যেতে পারে না আমরা তো যারা বেশ করেছেন যারা যারা উচ্চ পদবী পাচ্ছেন আমরা তো আশা করব তারা অন্তত তাদের জীবনের বিবেক বিবেচনা আচরণ এমন হবে যেগুলো জড় জগতের লোকের কাছে একটা আদর্শ হয়ে দাঁড়াবে আগেও বলা হয়েছিল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই ভোপা জানিয়েছেন নিজের জীবনে সন্মুখে একটা জ্বলন্ত আদর্শ যতক্ষণ তুমি না দেখবে তোমার মনে তুমি পারবে না এগোতে জ্বলন্ত আদর্শ তোমার সামনে থাকবে তাহলে তুমি তাকে লক্ষ্য করে এগোতে পারবে আবার নাও এগোতে পারো বদ্ধজীব স্বতন্ত্র এই হলো বাস্তব কথা যে সন্মুখে অবলম্বন যদি তুমি না পাও ভক্তিলতা কখনো উঠতে পারবে না ওপরে নিচেই পড়ে থাকবে এইভাবে জীবনটা বিনাশপ্রাপ্ত হবে লাভ হবে না কিছু সনাতন শিক্ষা প্রসঙ্গে আমরা দেখেছি সনাতন গোসাইকে শিক্ষা প্রসঙ্গে শ্রী শ্রীমান চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণবস্তু একটু আগেই যে বললাম যে কৃষ্ণলীলা কারোর পক্ষে অনুভব করা সম্ভব নাও হতে পারে সবার পক্ষে তো অসম্ভব ব্যাপার সম্ভব হয় না কিন্তু গৌরলীলা ওইজন্যই জন্যেই কৃষ্ণ ভগবান গৌরূপে অবতীর্ণ হয়েছেন যাতে গৌরের লীলাটা অনুভব করার পর সে কৃষ্ণ বুঝতে পারবে। কৃষ্ণলীলা গৌরলীলাকে বলা হয় যে যে কৃষ্ণলীলার অদ্ভুত যে কৃষ্ণ লীলা সে কৃষ্ণলীলার এটা হচ্ছে কমপ্লিট এক্সপ্লেনেশন পরিপূর্ণ ব্যাখ্যা পরিপূর্ণ ব্যাখ্যা আবার আর এক ভাবে বলা যায় কমপ্লিটিক্স পরিশিষ্ট নাম শুনেছ তো পরিশিষ্ট সেরকম গৌরলীলা হলো গৌর লীলা চমৎকারিতা সেটা হলো কৃষ্ণলীলা পরিশিষ্ট সেখানে সেই লীলা যদি তোমরা অনুভব করতে পারো তাহলে বুঝতে পারবে কৃষ্ণ ভগবানের যে লীলাতে তোমাদের প্রতিপদীপ প্রতি পদক্ষেপে তোমাদের ভুল বোঝার সম্ভাবনা আছে ভাববে মানুষ এই জড় চিন্তার বাইরে যেতেই পারে না আমি দেখিনি কথা আছে সুদূর্লভ লবে জগতে সে সাধু ভগবান এইসব গীতাতে জানিয়েছেন যে বাস্তব যে এই সমস্ত সাধু সব সুদূর লভ কিন্তু আমাদের অনু আমাদের যদি আনুগত্য স্বীকার করা যায় আমরা যদি আনুগত্য স্বীকার করতে পারি সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না পরবর্তীকালে ঠিক আমাদেরও মধ্যে ধীরে ধীরে এগুলো উদিত হতে পারে আসল জায়গাটাই গণ্ডগোল হয়ে যাওয়ার জন্য সবকিছু ভুল হয়ে যাচ্ছে শ্রীমান মহাপ্রভু সেখানে সনাতন গোসাইকে উপদেশ প্রসঙ্গে প্রত্যেক জীবের মধ্যে আশা জাগিয়ে বলছেন তোমাদের মধ্যে স্বতঃসিদ্ধভাবে সে সম্পত্তি আছে প্রত্যেক জীবের হৃদয়তে ভাবে সেই সম্পত্তি আছে কিন্তু সেটা মায়ার প্রভাবের জন্য এটা প্রকাশিত না। গুপ্তধন বলে এই সর্বজ্ঞের দ্বারা প্রকাশ সর্বজ্ঞ এসে সেই দরিদ্র ব্যক্তিকে বলল তুমি দুঃখ পাচ্ছ কেন তোমার তো বিরাট সম্পত্তি আছে গুপ্তধন পিতা তোমার রেখে গেছে অন্য জায়গায় দেহ ছেড়েছে বলে তোমাকে খবরটা দিতে পারেন সর্বজ্ঞে এসে বললেন সর্বজ্ঞের উপদেশে সর্বজ্ঞের বাক্যে মূল ধন অনুবন্ধ আছে আর সর্বশাস্ত্রে উপদেশে কৃষ্ণ সম্বন্ধ সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ কিন্তু এখন দেখা যাচ্ছে ধনের উদ্দেশ্য বলতে কি আমরা বলছি পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণপ্রেম সেটাই হলো ধন সম্পত্তি ধর্ম অর্থ কাম মুখ্য এটাকে সম্পত্তি বলা হয় না লোকে কিন্তু এইটাকেই সম্পত্তি বলে পবর্গ অপবর্গ এগুলো সব আলোচনা করা হয়েছিল কালকে বলা হয়েছিল অপবর্গ কেউ চাইছে না পবর্গ নিয়েই তারা একটার পর একটা জন্ম জন্মাচ্ছেন শিশু থেকে মায়ের গর্ব থেকে আবির্ভাব হচ্ছেন শিশু থেকে আস্তে আস্তে বড় হচ্ছেন কমে দিনে দিনে বালক হইয়া খেলিনো বানক সম তারপর আস্তে আস্তে বড় হচ্ছেন যুবক হচ্ছেন তারপর আস্তে আস্তে তার জীবনে ক্রিয়া কর্ম করে বিদ্ধ হচ্ছেন তারপর মৃত্যুর কোলে ঢলে পরে প্রত্যেকটা জীবনে প্রত্যেক সময় এই একই পুনরপি জননম পুনরপি মরনম হ্যাঁ এই যে শঙ্করাচার্য যে বলেছেন এটা চলছে এটা বন্ধ হচ্ছেন পুনরপি জননম পুনরপি মরনম পুনরি মাতৃ পুনর তার জন্ম যত ছাগলের পেটে ছাগলটাও তো মা ছাগলের বাচ্চাটা হচ্ছে ছাগলটাকে মা বলবে না ভেড়া হচ্ছে ছাগল হচ্ছে গরু গাঁদা হচ্ছে কিন্তু কিছুতেই মানুষের আকেল হচ্ছে না এত চেতনাটা নিচে নেমে গেছে চেতনাটা এত নিচে নেমে গেছে কিছুতেই বলে বোঝানো যাচ্ছে উঠছে না ওর দোষ নেই অবস্থা এরম হয়ে গেছে যেমন হরিদাস ঠাকুর বলেছিল না যখন নামের মহিমা সপ্তগ্রাম ব্যাখ্যা করছিলেন সেই যে ব্রাহ্মণটা যখন যুবক ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে অপমান করছে হরিদাস ঠাকুরকে অপমান করে বলল হ্যাঁ নামের মহিমা ওরকম হয় পাগল বেদ পুরাণ তপস্যা এগুলো করে হয় না হরিদাস ঠাকুর বললেন যদি নামের মহি এরম না হয় তা না কেটে ও বললেন আমি প্রমাণ করব। সঙ্গে সঙ্গে তার গলত কুষ্ট হয়ে গেল হরিদাস ঠাকুর কিন্তু কোন দোষ ধরেন সবাই যখন ক্রুদ্ধ হয়ে ওকে গালাগাল দিচ্ছেন বকছেন হিরণ্য গোবর্ধন এরা সবাই ছিল কালকে সব এ তুমি হ্যাঁ সেই প্রবীণ মহাভাগবত হরিদাস ঠাকুরকে তুমি অপমান করলে তোমার মঙ্গল হবে হরিদাস ঠাকুর বলছে আপনারা কেন উত্তেজিত হচ্ছেন আপনারা কেন রেগে যাচ্ছেন তার তর্কনিষ্ঠ মন তার কোন দোষ নাই তার তর্কনিষ্ঠ মন দেখো সাধুগুনের বিচার তার কোন দোষ নাই তার তর্কনিষ্ঠ মন তর্কনিষ্ঠ মন মানে সাধুগুরু বৈষ্ণবের নামে তো বিশ্বাসই নেই যখন নামের যখন নামের যদি নামের যে একটা অতিরঞ্জিত ব্যাখ্যা বলে কিছু ছাত্র ব্যাখ্যা করেছিল তখন শ্রী চৈতন্য মহাপু সবাইকে নিয়ে কাপড় করেছিলেন। এই নবদ্বীপণ্ডের নামের অর্থবাদ করেছিল মহাপ্রভু নামের ব্যাখ্যা করতেন ওরা নামের অর্থবাদ করেছিল মহাপু তখন বললেন এদের মুখ দেখবে না আর সচেল সবাই মিলে চলো গিয়ে সেখানে গিয়ে করলেন কাপড় শে স্নান করে এলেন এই প্রাচন্ড মুখ দেখুন। যাদের গুরু বৈষ্ণবে বিশ্বাস নেই মহাপ্রসাদে বিশ্বাস নেই নামে বিশ্বাস নেই বৈষ্ণবগণের উপদেশে বিশ্বাস নেই তাদের মহারাজ এতগুলো ভগবান যে সুযোগ দিয়েছে এই সুযোগগুলো কি আর পরের জন্মে দেবে বলে মনে করো কি ভেবেছ তোমরা যে সুযোগ এই জন্মে দিল হেলায় অবহেলা করছে যদি অপরাধ না করে পদস্খলন হয় তাহলে পরের জন্মে আবার ভগবান দেবে কিন্তু যদি অপরাধ করে মহাপ্রভু চাপাল গোলা চাপাল গোপাল যখন বিক্ষতলায় তলায় বসেছিলে বসে বসে যখন সে মহাপ্রভু স্নানে যান তখন বলছেন গ্রাম সম্বন্ধে তুমি তুমিও আমার ভাগনা আমি মামা আমাকে বাঁচাও কুষ্ট রোগে কষ্ট পাচ্ছি তোকে কঠিন এরকম পোকায় খাওয়াবো তোর কোন নিস্তার নেই কোন নিস্তার অথচ কিন্তু তার জন্ম বলে তোমরা বলছো ছিল তো সেখানে তে তো মহাপ্রভুকে দেখেছে দেখেনি না দেখেনি তুমি তো বলছো দেখেছে দেখেও বুঝতে পারেনি পাশ্বন্নপি নপাশ্বাতি দেখেও না দেখা এগুলো সব সন্দর্য সুন্দর সিদ্ধান্ত আছে ভগবান যদি এই হরিকথা এখানে এসে কোন করুণা করে যদি ভগবান দাঁড়িয়ে থাকেন তালেও আমরা যদি দেখতে পাব না যদি দর্শন না দেন এটাকে জীবগোস্বাইপাদ বলেছেন ভগবানের সবপ্রকাশ অর্থাৎ শক্তি বুঝে গেল ভগবানে ভগবানের সবপ্রকাশতা শক্তি বলে একটা ভগবানের অনন্ত শক্তি তার মধ্যে একটা শক্তি হল সবপ্রকাশতা শক্তি সেটা যতক্ষণ পর্যন্ত ভগবান প্রকট না করবেন ততক্ষণ ভগবান যদি এখানে দাঁড়িয়ে থাকে তুমি দেখতে পাবেন একটা উদাহরণ দিয়ে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না যখন পুরুষোত্তম ধামে নীলাচলে যখন রথযাত্রায় যখন নিত্য কীর্তন হচ্ছে উদণ্ড নিত্যকীর্তন রথাগ্রে মহাপ্রভু সেখানে কি দেখা গেল রাজা প্রতাপ দেখতে পাচ্ছেন সাত সম্প্রদায় চৈতন্য মহাপনীত্য করছেন দেখলেন তো কিন্তু আর কারোর কাছে কিন্তু প্রকাশ করলেন সবাই দেখছেন আমাদের আমার আমার সম্প্রদায় আছে সবাই চিন্তা করছেন প্রভু আমার প্রতি সবচেয়ে বেশি ভালোবাস এই জন্য প্রভু আমার দলেতে রয়েছেন অন্য কোন দলে যাননি আবার সেই দলের লোক চিন্তা করছে प्रभु कृपा कर प्रत्येक रही क्या भगवान सब प्रकाश प्रकाश करताजे कागवान सन्मुखे चपाल गोपाल सत्व चापाल गला देखे बुझते যেটা ভগবান বুঝতে পেরেছিল তাহলে অপরাধ করলে পরে যদি সন্তুষ্ট অসন্তুষ্ট হন ভগবান সেক্ষেত্রে তার উদ্ধার হবে না তাকে পরের জন্মে আবার যে সুযোগ দেবে সেটা কাদের জন্য প্রযোজ্য বলে গীতা যে লেখা আছে আপনি পাঠ করেছিলেন আমরা শুনেছিলাম যে ভালো জায়গায় আবার নাকি পরের জন্মে ভজন যদি না হয় আর পরের জন্মে নাকি আবার জন্ম দেবে এটা কাদের জন্য যারা মহামহা অপরাধ করছে না অপরাধ করেনি পারেনি কোনো মতে দুর্বলতা এসে গেছে কিছু করলো পদস্খলন হয়ে গেল সেখানেই তো অর্জুন প্রশ্ন করেছে আচ্ছা যদি এই জন্মের সিদ্ধি না হয় যদি পড়ে যায় সেক্ষেত্রে তার গতি কি হবে কাগতি বলেছিল প্রশ্ন করেছিলেন তো তখন ভগবান সে কিন্তু উত্তর দিয়েছিলেন যোগীদের ঘরে জন্মগ্রহণ হবে কিংবা কোন বিশুদ্ধ ঘড়ি ধনির গৃহেতে তাকে জন্ম দেওয়া হবে যে সংস্কার তার মধ্যে আবার আস্তে আস্তে জাগ্রত হবে জাগ্রত হওয়ার পরেও তাকে তাকে ঠিক সেই দিকে টেনে নিয়ে যাবে বোঝা গেল তার ফ্যামিলি তার সংসারে যে লোকজন রয়েছে তাদের পিতা মাতার আচরণ এইসব ঝগড়াঝাটি তারা ভাল লাগবে না কি করে তাকে অন্য অন্যদিকে তার কি করে তার মন চলে যাবে ধামের দিকে ভগবানের দিকে সাধু দিক বোঝা গেল কি বলল। সে থাকবে না তার পিতা সব ছেড়ে চলে আসবে তাকে থাকতে দেবে না তার পূর্ব সংস্কার এটা তাকে নিয়ে আসছে পূর্বজন্য সিদ্ধি লাভ করতে পারেনি কিন্তু ভগবান বলেছেন আমার ভজন শুরু করলে তার কোনো আর বিনাশ নয় কিন্তু অপরাধ করলে পরে সেখানে সমস্যা দেখা দেবে যদি না শোনে পুনঃ পুনঃ বলা হচ্ছে তালে এখানে সর্বজ্ঞের বাক্যে মূলধন অনুবন্ধ করে নিল সে আর সর্বশাস্ত্রে উপদেশে কৃষ্ণ সম্বন্ধ সর্বশাস্ত্রে যে উপদেশ করা আছে কৃষ্ণই সম্বন্ধ বেদ উপনিষদ আদি সব শাস্ত্রে বলছে কৃষ্ণ সম্বন্ধ কৃষ্ণের সম্বন্ধ করিয়ে দিচ্ছে সবাইকে তাহলে এখন বাপের ধন আছে জানে ধন নাহি পায় বাপের ধন আছে জানে ধন নাহি পায় কেন বাবা বলেনি তো বাপের ধন আছে তথা ধন পাচ্ছে না বাবা বলেছেন পুরোনো বাণী বাড়ি কিনে এবার খোঁড়াকড়ি শুনে শুরু হয়েছে আমরা তখন ছোট বেশি বয়স খেলাধুলা করি হঠাৎ সেই খুঁড়তে খুঁড়তে লেবাররা চিৎকার চেঁচামিচি আরম্ভ করেছি কেন তার মাটির থেকে আটটা না দশটা ঘোড়া বেরিয়েছে ঘোড়া সোনার টাকা মোহর বেড়িয়েছিল সরকার জানাজানি হয়ে গেল চেঁচামেচি হয়ে গেল সরকার জানাজানি সরকার যে সব সব নিয়ে গেল তাদেরও দিয়েছিল অনেক কিছু তাদেরও তো ওটা পাওনা থাকে তারা তো পেয়েছে সরকার তাদেরও দেয় কিছু এইভাবে দেখা যায় বাপের ধন আছে জানে ধন নাহ পায় আবার সেই ধনকে রক্ষা করার জন্য অনেকে যক্ষ তৈরি করে যায় যক্ষ কি করে একটা বাচ্চা ছেলেকে তাকে আদর করে সেই ধন যেখানে গোপন লেখা আছে অনেক ঘটনা ঘটেছে একটা নয় এরকম ঘটনা। একটা নয় যাতে আমি যে মরে গেলে লুট করে না নিতে পারে সেই জন্য যক্ষ তৈরি করেছে যক্ষের ধন বলে না তাকে নিয়ে গিয়ে মাটির তলায় তার কিছু লোভ আছে তাকে নিয়ে গিয়ে ওখানে সমস্ত এই এইসবগুলো দেখাবে সেখানে অনেক ক্রিয়াকর্ম আছে সেগুলো করে তারপর ওকে কোন জিনিস দিয়ে ভুলিয়ে তাড়াতাড়ি করে ওপরে উঠে পড়বে উঠে ওখানে বন্ধ করে দেবে মাটি বন্ধ করে দিলে ওই সে ওই ধন ওখানে বসে বসে সে মরে যাবে মরে গিয়ে ওখানে যক্ষ হয়ে থাকবে এই সব ক্রিয়া সব তান্ত্রিক মান্ত্রিক অনেক সব ক্রিয়া ক্রিয়াকর্ম আছে এগুলো এইভাবে আবার অনেকে এগুলো করতে হবে না অনেকের আসক্তি আছে বিশাল মৃত্যুর আগেতে যখন মরছে ছটফট করছে এই সম্পত্তিগুলো আমার আছে এই সম্পত্তি আমার কি হবে বলতে পারছে না কাউকে বলছে না কিন্তু ওই মোড়ে গিয়ে যক্ষ হয়ে থাকে বুঝলে দু রকম পদ্ধতি একজনকে ওরম বানিয়ে রেখে গেছে এরকম হয় আবার নিজে আসক্তি বসত যক্ষ হয়ে থাকে ওই ওইখানে যক্ষ হয়ে পড়ে থাকে তার মুক্তি হলো না তাহলে শেখে গেল বাপের সম্পত্তি আছে জানে ধন নাহি পায় সর্বজ্ঞ কহে তারে প্রাপ্তির উপায় সর্বজ্ঞ বা প্রাপ্তির উপায় বলে দিচ্ছে স্বর্গ সর্বজ্ঞ প্রাপ্তির উপায় বলে দিচ্ছে বলছেন সেখানে বলছেন দেখো ওই জায়গায় ধন আছে ওই বিশেষ জায়গায় ধন আছে মাটির তলায় পোঁথা গিয়ে তাহলে যাই আর দাঁড়াও যাই বললেই হল। বিপদ আছে ওখানে বিপদ বিপদ বলে ওই স্থানে ধন আছে বলি দক্ষিণে খুঁড়িবে দক্ষিণে খুঁড়িবে ভীমরুল বুরলি উঠিবে ধন নেই পাবে তিনটে ভমরুল যদি কামড়ায় একটা সাপের বিষে সমান হয়ে যাবে মেরে ফেলবে ভীমরুল পাগল বলে আছে ধন এই স্থানে আছে ধন বলি দক্ষিণে খুঁদিবে ভীমরুল বুরুলি উঠিবে ধন নাই পাবে ভীমরুল তোমার উঠে তোমাকে আক্রমণ করবে ধন পাবে না তুমি পাগল হয়ে যাবে আর পশ্চিমে খুঁদিবে তাহা যক্ষ এক হয় যে বললাম একটু আগে সেখানে একটা যক্ষ আছে তোমার গলা ডিপে ওখানে মেরে দেবে ধন তো দূরে কথা কিচ্ছু পাবে না যক্ষ এক হয় সে বিঘ্ন করিবে ধন হাতে না পর আর উত্তরে খুঁদিলে আছে কৃষ্ণ অজগরে কৃষ্ণ অজগর আছে ধনী পাবে খুঁদিতে গিলিবে সবারে জাকে জাকে নিয়ে যাবে সব এবার গিলে ফেলবে অজগরের মুখ করবে এরকম ঘিরে ফেলবে তাহলে কি করবে তাহলে উপায় উপায় শান্ত হোক সম্পত্তি অর্থাৎ কৃষ্ণপ্রেম যদি হোক তাহলে আমি তো শান্তই আছি শান্ত নেই মনের ভেতরে তোমা উচ্চাটন তোল পার চলছে বিষয় কোথায় শান্ত আছো হম কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত যিনি নিষ্কাম হতে পারবেন তিনি শান্ত হতে পারেন কামনা বাসনা তোমার হৃদয়ালীন অবস্থায় পাটওয়ারি বুদ্ধি থাকাকালীন অবস্থায় এটা করবো ওটা করবো হ্যাঁ করতে পারবে না উত্তর ভারতে হিমালয়ে এক দেবীর মন্দির ছিল কোন জায়গাটা ঠিক মনে পড়ছে না স্মরণে সেইখানে তথাকথিত এক নাম করা নাম করা জগতের নাম করা আমরা কি বলবো আমরা তো তাকে অন্যরকম যারা বৈষ্ণব নয় বৈষ্ণবতা আশ্রয় করেনি ভগবানের ভজন করে না তারা সাধু পদ হয় না জগত লোক কিন্তু কথা শুনে রেখে যাবে সদ্ধর্মকে আশ্রয় না করলে সাধু সাধু কথাটা যদি তুমি নিজে শান্ত হয়ে একটু বেকারঙ্গত ব্যাখ্যা করো তাহলে সেখানে কি সদ্ধর্ম আচরণ যিনি করেন তিনি সাধু পদ বাচ্য কিন্তু ওরা মেনে নেবে না কি উনি এই ভজন করেন উনি সাধু না আপনি সাধু সমালোচনা হয়ে যায় কোনো একটা এক্স মিশনের তরফ থেকে ডাকা হয়েছে গৌর মঠের লোকদের ডাকা হয়েছে এক্স মিশনের তরফ থেকে ডাকা হয়নি এক্স মিশনের লোকগুলোকেও ডাকা হয়েছে সাধুগুলোকে আর গৌরীয় মঠের লোকগ্ন কেউ টাকা হয়েছে বোঝা গেল আমি কি বলতে চাইছি মাথায় ঢুকছে এক ধনী ব্যক্তি সেই ব্যক্তি যদি প্রসন্ন হয় প্রচুর টাকা দেবে টাকা টাকা দিতে পারে মানে বিশাল একটা লক্ষ টাকা ভালো মন্দির হয়েছে এইরকম দিন ছিল এক লক্ষ টাকা আমার মানে ভালো মন্দির হয়ে যাবে সুন্দর সেই সময় সেই ধনী ব্যক্তি তার প্রচুর টাকা কোটি কোটি টাকা আর মালিক সে নেমন্তন্ন করেছে কাদের বলছে গৌরিয়া মঠের লোকদেরও নিমন্তন্ন করেছে এক্স মিশনের লোক লোকদেরও নিমন্তন্ন করেছে নেমন্তন্ন করেছে এবং সেখানে যা চর্চা হওয়ার হয়েছে হওয়ার পরে এবার বলছে এবার ভাণ্ডারা হবে খেতে বসে খেতে দেওয়া হবে পরম পুজোবাদ হয়কি ব্রহ্মচারী তিনি তো খবর জানেন ওখানে কি কি খেতে দেওয়া হবে খেতে দেওয়া হবে সেখানে তারা এবার চর্চা হওয়ার পর হরি কথা কিছু আলোচনা এটা ওটা কীর্তনক তাকে বলছেন মালিকা আচ্ছা আমাদের এবার অনুমতি দিন প্রসাদ পেয়ে যাবেন এখানে কেন বলে সেই ব্যক্তি বলছেন ওরা সাধু আপনারাই সাধু ওরা সাধু না ওরা এখানে প্রসাদ পাচ্ছে এগুলো আপনি বড় সাধু হয়ে গেলেন মাত্রী মারাজ কোনো ঝগড়া করলেন কি একে বলে এই জন্য এই মহাজনগন্ধের যারা চরণকে আশ্রয় করেছেন তারাই প্রচারক হতে পারেন আর কেউ পাবেন গুরু ফাহ বলতেন সমগ্র জীবনে ভক্তি পরমপিবাদ্য মাধবস্বী মহারাজকে কেউ রা ক্রোধিত করতে পারেননি রাগিয়ে দিতে পারেননি কোনো দিন কত লোক চেষ্টা করেছে আজে বাজে কথা কত কিছু কোনোদিন জীবনে তিনি তাকে উত্তেজিত করে দিতে পারেননি সেই বংশে আমি উৎপন্ন হয়েছি এবার চিন্তা করো তাহলে আমি সেই সম্পত্তি পাব না কত বড় মূর্খ তুমি সেই বংশে আমি আবির্ভাব হয়েছি আমি পাবো না নিশ্চয়ই তারা তারা কি করুণাময় নয় করুণা সাগর তারা তো দেবে আমাকে সেই সম্পত্তি তার উত্তেজিত হবে না হয়নি তিনি কোনো দিন সেখানে তিনি কিন্তু উত্তেজিত হননি তিনি হয়ে বললেন দেখুন ওরা হচ্ছে অত্যন্ত তেজিয়ান সাধু ওরা এসব খেতে পারে তো আপনার এখানে মৎস্য মাংস সমস্ত কিছু আমাদের তো নিয়ম আছে হ্যাঁ আপনারাই সাধু হয়েছেন ওরা সাধু নয় ওরাই তো সাধু আমি কি বলেছি ওরা সাধু নয় আপনি কথাটা আমার ভুল বুঝছেন অপরাধ নেবেন না ওরা অত্যন্ত তেজিয়ান সাধু আমরা দুর্বল আমরা এগুলো কি করে যেমন আগুন উদাহরণ দিলে আগুন আগুনের মধ্যে যা দেবেন পুরে যায় ওরা পারে ওদের অধিকার আছে আমাদের উপর অপ্রসন্ন হবেন না আবার অন্য সময় আসবো ডাকলে আসবো নিশ্চয়ই বলে তিনি চললেন কিভাবে সমাধানটা করলেন আর অন্য যদি কেউ থাকতে উত্তেজিত হয়ে হাতাহাতি লড়াই লেগেছে এই হলো সাধুর চরিত্র আর অনেক ঘটনা এইসব একটা ঘটনা উল্লেখ করলে কি হয় সেই জন্য বলছেন যে কৃষ্ণ ভক্ত হল নিষ্কাম অতএব শান্ত যতক্ষণ পর্যন্ত না কেউ নিষ্কাম হতে পারছে সে শান্ত পদবি প্রাপ্ত হতে পারবে না উথাল পাতাল করবে পারবে না সেই জন্য সেখানে এবার সর্বজ্ঞ সুন্দরভাই বলছেন পূর্ব দিকে তাতে মাটি অল্প খুঁদিতে ধনের ঝাড়ি পরিবেক তোমার হাতেতে। কি সুন্দর কথা বললেন পূর্ব দিকেতে যদি তুমি এবার পূর্ব দিকে যে তুমি যদি এবার অল্প মাটি খোঁড়ো তাহলে ধনের ঝাড়ই তোমার সমস্ত সম্পত্তি সব তোমার হাতে পড়বে কথাটা বোঝা গেল কি সম্পত্তি হাতে পড়বে ও তো আনন্দিত তাহলে পূর্ব দিকেই খুঁটব আমি এখন বদ্ধজি বুঝতে পাচ্ছেন না এই যে সর্বজ্ঞর নাম করে চৈতন্য মহাপুজে এই সুন্দর একটা দর্শন দেখালেন এটার মানে কি এটার মানে তো কিছু আছে এটার মানে কি বল বলবদিকে হলো কৃষ্ণ ভক্তি আছে পূর্ব দিক হল মহাজন জেন গত স পূর্ব দিক হলো আমার পরমাংশ গুরুদেব তিনি যে পথ দেখিয়েছেন গুরু বৈষ্ণবগণ সেই পথে আমি যাব আমি অন্য কাউর কথা শুনব না অন্য কোন কাউর কথা শুনবো না যে সমস্ত বৈষ্ণবগণ আমার গুরুর সঙ্গে অভিন্ন বন্দে গুরু পদন্দম ভক্ত বৃন্দ সমন্বিতম গুরুদেবকে কবি এক একা কবল রক্ত একটা ফিগার रक्तमंसर एक स्टैच्यू फिगर एट मत गाधार क्यों नहीं बंदे गुरुपदम भक्तबिंद आचार आचरण जरा ग्रहण करत आज चिंता करो नित चरण जो आित नि, चरण मध्य समस्त साधुगुरु बैष्णव स्थिति बोझा गल कि नित चरण सत्यार सेवक नित्य নিতাই চরণ বলছেন অসত্যকে সত্য করে মানছে আর নিতাই চরণের মধ্যেই গুরু বৈষ্ণবের স্থিতি তারে গুরুততত্বকে অখণ্ড তত্ত্ব ভাববে নিশ্চয়ই তুমি ভাববে কিন্তু এর মধ্যে অনেক অনেক সূক্ষ্ম বিচার আছে সবাই এগুলো বুঝতে পারবেন গুরুতত্ব অখণ্ড তত্ত্ব ইনসেপারেবল গুরু বৈষ্ণবেন কি বলা হয়েছে পূর্ব দিকটা হচ্ছে মহাজন জেন গত সন্থা বৈষ্ণব মহাজনগণ যে পথে গেছেন যে পথে গেলে যিনি আছে সেই সম্পত্তি পাবে কষ্ট সেরকম কিছু হবে না খালি তাদেরকে ধরে রাখতে হবে তাহলে এই পূর্ব দিকটা হতো কৃষ্ণ ভক্তির মার্গ দক্ষিণ দিকটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড যেটা আমি আগে উদাহরণ দিয়ে বলেছিলাম যে ইন্দ্রজি মহারাজের ইন্দ্রজি মহারাজের কিরকম অসুবিধা দেখা দিল ইন্দ্রজি মহারাজ গুরুদেবকে উপেক্ষা করলেন লীলা করলেন গুরুদেবকে উপেক্ষা করলেন গুরুদেব বৃহস্পতি সভাতে এসে গেছেন আরামে বসে রয়েছেন সিংহাসনে গুরুদেবের থেকে যে ওট উঠে থাকে নেবে বড় থেকে যেমন এক এক বিন্দু বিন্দু উঁচু নেই বসলে অপরাধ হবে যেই যে ব্যাসাসন থেকে উচ্চ আসনে বসতে নেই যদি জ্যেষ্ঠ ব্যক্তি থাকে ব্যসাসনের সমান আসনে বসবে ব্যসাসনকে ব্যাসাসনে যাকে বসাবে সুত গোস্বামী নিজে দৈন্য করছে নামি অবর কুলে আবির্ভাব সুতগোস্বামী যেখানে বসেছেন তোমরা বলতে পারো জগতের লোক যুত গোস্বামী তো ব্রাহ্মণ নয় নিচে তো ওরা সব ব্রাহ্মণ ওরা যারা ওকে বসিয়েছে ওরা নিচুতে তুমি তত্ত্বই জানো না ব্যাস বসা মানে এবার তোমাকে তাকে মানতে হবে তুমি তাকে গুরু চিন্তা তুমি তাকে গুরুরূপে গ্রহণ করেছো তা নাহলে ব্যাসনে বসা লেখানো ব্যসাসনে বসা মানে হচ্ছে গুরুর কার্য করা আচরণের এমনি ইষ্টগোষ্ঠী করলে বসে মন্দিরে এটা হতে পারে ব্যাসাসনে যাকে তাকে বসানো যায় না এগুলো জীবগোস্বাইপ সিদ্ধান্ত দিয়েছে জীব গোস্বাঁপাদ সিদ্ধান্ত দিয়েছেন এগুলো যে কেউ সিদ্ধান্ত দেননি যে যার মধ্যে স্বপ্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত থাকবে সেই ব্যক্তিকে ব্যাসাসনে বসানো যাবেন ব্যাসাসনে বসতে দেবেন না ব্যসাসনে বসানো যাবে না সেই বেশি একটি বসলে জগতের অমঙ্গল করবে নিজের অমঙ্গল করবে গৌর কিশোর দাস বাবাজী মহারাজ বিমালা বকছেন আদরের সঙ্গে আমার প্রভু ওকে কোনোদিনই কিন্তু চৈতন্য চৈতন্যিত আদি এইসব স্বাস্থ্য কিন্তু শেখাবেন না একদম শেখাবেন না থাকে আপনার কাছে পরে এবার একদিন বলছেন আমার প্রভু আমি যে এই কথাটা বললাম আপনি কিছু মনে করেননি তো এই কারণে বললাম ও এখনই পাঠ করবার সময় বসে থালা পেতে রাখে থালা পেতে রাখে থালা পেতে রাখে সেই থালার উপর যেন প্রণামী আসে থালা পেতে রাখে ওকে আপনি শাস্ত গ্রন্থ থেকে ওর কাজ করছে নিজের অমঙ্গল বিধান করছে অপরের অমঙ্গল বিধান করছে এই হচ্ছে আসল কথা সেখানে বলছেন যে ব্যাস জীবগোস্বইপাত যার স্বপ্রতিষ্ঠার বাসনা থাকবে সেই ব্যক্তিকে ব্যাস বসতে দেওয়া যাবে না বসে যদি তোমরা বলবে সোসাইটি এখন নিয়ম কি করব মারা এই তো নিয়ম ব্যাসনে বসানো মানে সে নিজের অমঙ্গল করবে অপরের অমঙ্গল করবে বিন্দুমাত্র যদি দেখো তার মধ্যে বাসনা আছে তাহলে তাকে ব্যাসাসনে বসানো যাবে না এগুলো সব এগুলো সিদ্ধান্ত আমাকে অনেকে প্রশ্ন করে মতে তো গণ্ডগোল দেখা দিচ্ছে কেন মহার জন্য গণ্ডগোল দেখা যায় একটাই কারণ একটাই কারণ গোস্বামীগণের আচার আচরণ আদেশ বক্তিমনাথ ঠাকুর বহুপাত এদের যে আদেশটা গোস্বামীগণেরই আদেশ এগুলো উপেক্ষা করবার জন্য আজ আমাদের এই দুর্দশা হয়েছে অক্ষরে অক্ষরে অঙ্কের মতো আমি প্রমাণ করে দেবো প্রত্যেকটা এক একটা ঘটনা এই কারণে এই গণ্ডগোল দেখা দিচ্ছে নালে এই গণ্ডগোল হওয়ার কথা ছিল না কলি যতই কলি হোক কলি আমার এই জগন্নাথের স্বন্মকে কি করে নিজের প্রভাব বিস্তার করতে পারে এটা প্রথমে বলো আমাকে তাহলে স্বাস্থ্যের সিদ্ধান্ত মিথ্যে হয়ে যাবে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার কৃষ্ণ যেখানে রয়েছে সাক্ষাৎ বসে রয়েছেন ওখানে সেখানে মায়ার অধিকার কি করে হচ্ছে কি করে সব মায়াতে পড়ে যাচ্ছে সব দুমধাম করে করছে সেই জন্য এখানে বলা হচ্ছে যে এখানে কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে ইন্দ্রজি মহারাজের দেখলে কি কাণ্ড হলো গুরুদেবকে উপেক্ষা করলো গুরুদেব সেখান থেকে চলে গেলেন বুঝতে পারলেন শিষ্যের অহংকার দেখা দিয়েছে স্ময় অভাবৎ অহংকার সেখান থেকে চলে গেলেন অদৃশ্য গতি প্রাপ্ত হলেন গুরুদেবকে খুঁজে পাচ্ছেন না গুরুদেবকে খুঁজে না পাওয়ার জন্য বিশাল অসুবিধে দেখা দিল গুরুদেবের পরামর্শ কাজ করে। গুরুকে না পাওয়ার জন্য যা যজ্ঞ যা কিছু সব বন্ধ হয়ে গেল তখন কি করবেন লাস্টে বিশ্বরূপের পায়ে গিয়ে ধরলেন বিশ্বরূপের পায়ে গিয়ে ধরলেন বিশ্বরূপ বিশ্বরূপে পায়ে গিয়ে ধরলেন তা আমাদের যোগ্য করতে হবে আপনাদের পুরো কুল পুরোহিতের তিনি যখন এলেন গুরুর কাজ করলেন করলে কি হবে তার মাতৃকুল হচ্ছে সম্বন্ধ রয়েছে মামা অসুরগণ তার পিতৃকল দেবতা সেখানে যখন যজ্ঞভাগ লুকিয়ে দিচ্ছেন সেখানে ইন্দ্র একটু সহ্য করতে পারলেন একে বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কামতে শান্ত এখানে অশান্ত হয়ে বললেন কেন ইন্দ্র ইন্দ্র আদি সব ভগবানকে সবাই ভগবানের কে ভালোবাসেন বলে পাওয়া যায় তারা নাকি ভগবান ভজন করে কিন্তু সেখানে উত্তীজিত হয়ে বললেন কারণ কি কামনা বাসনা রয়েছে উত্তৃজিত ওই সবাতেই ওইখানেই মেরে যোগ্য খেতে মারা নিষেধ রক্তভাত হয়ে গেল ब्रह्मत्याल आवा सेटे भाग कर ला वृत्सुरे जन्म दिए वृत्ासुर मारते हलो आज कथा जाए इंद्र तो किुधफुद्ध करबना बृत्तासुर पागल हो ग तक ऋषिगण बोल देखो आप तुम्हें यज्ञ करज्ञ करिए जज्ञ करिए तुम्हें ब्रह्म हत्या सप এরকম ধরনের সে তো পালিয়ে পথ পায় না তাহলে কর্মকাণ্ডের পথটা বুঝতে পারছো কি বললাম এই সংসারের লোক কথায় হ্যাঁ আস্তে আস্তে সমস্ত বিভিন্ন জালেতে জড়িয়ে পড় কেউ ছিল না বিবাহ করার ইচ্ছা হলো করলো বিবাহ করে আবার শ্বশুর সঙ্গে বনি বন হয় না ঝড়াঝাঁটি স্ত্রীর সঙ্গে উল্টো বল তারপর সন্তান জন্মা দু চারটায় তার প্রতি আবার আসক্তি হলো তার আবার পড়াশোনা ভালো হচ্ছে না এইসব ছোট ছেলেটা ফেল করলো কারখানা পয়সা নষ্ট হচ্ছে এই করে দিল সে কাঁধা রোজগার করতে পারে না চেন ওয়াইস একটার পর একটা তুমি চিন্তা করে দেখবে বিষয় লোক তোমরা ভাবছো সুখী ব্রহ্মচারীগুলো ভাবে সব এই রাবদা ভালো আছে কি তোর মাথায় মগজে কিছু আছে খাচ্ছো দাচ্ছ আরাম করে জগন্নাথের প্রসাদ আর আরামে রয়েছ আর তারপর ওই যে কষ্ট একটা কথা আছে বাংলায় সুখে থাকতে ভূতে গিলো ওই ব্রহ্মচারীগুলো সুখে থাকতে ভূতে কিলো সন্ন্যাসী ব্রহ্মচারীগুলোকে সেই জন্য এই অপকর্ম করবে সুখে থাকতে ভূতে গেলে কথা আছে ওদের দেখ একবার গিয়ে কিভাবে জ্বলছে সংসারটা কোথায় শান্তি আছে ওদের তো অত অশান্তিটা নিজে নিজে কিনে আনছিস দুঃখ কিছু যে কৃষ্ণ ভাজে যার ভেতরে প্রশান্ত আছে কোন দুঃখ হয় আনন্দে থাকে দুঃখটা হয় কে কামনা বাসনাতে আমাকে দিল না আমার করলো না আমার শরীরটা আর জগন্নাথ রয়েছে শরীরটা পাথর কিন্তু কেউ এইটা কল্পনা করছে হ্যাঁ সেখানে ভগবত মাহাত্ম সুন্দর বলেছেন এই যে এই যে এখানে যা কিছু সংসার স্নেহবান জলতে অনিশাম असार संसारूप स्ने असार संसार खलो रूप कह सुतः कस्य धनम कस्य स्नेहवान जलथे अनीस आगुने मतलब के तुमारेले के तुमार में तुमा মূর্খের মতো বিচার করছ। তুমি তো ছেলে কাউর তুমি তো ছিল কাউর ছেলে তারা কোথায় গেল হয়ে গেল করে। ভ্যানিস আবার বাচ্চা বেলায় সবাই জলের বুধবুত খেলে ভাগবত এগুলো বলা যায় জল বুধ বহত হ্যাঁ জলে যেমন বুধবুত ওঠে একটু সাবানের গুঁড়ো মিশিয়ে দিয়ে ফু করছে এরকম গোল বল রঙিন উড়ে উড়ে যাচ্ছে ফাট করে ফেটে করেছে ছোটবেলায় তালে জল বুধ বুধবধ ভাগবত এইগুলো বলে যে এই জীবনটা জলের বুধ কত মধ্যে দিয়েছ হ্যাঁ সুত কস ধনম কসনেহবান জলতে দিন রাত আগুনের মত চলছে কোনো শান্তি নেই কর্মকাণ্ডের কথা বোঝা গেল দক্ষিণে হচ্ছে কর্মকাণ্ড যেটা কি ভীমরুল বলেছিল মহাপ্রভু এখানে যেও না ওইদিকে ওইদিকে গেলে ভীমরুল উঠবে তুমি মেরে ফেলবে তোমার তুমি ধন সম্পত্তি পাবে না আর পশ্চিমে সিদ্ধিকাণ্ড মতান্তরে জ্ঞানকাণ্ড পশ্চিমে যে জ্ঞানকাণ্ড আমি আমি এত বড় জ্ঞানী আমাকে আবার উপদেশ দেবে সাধুগুরু বৈষ্ণব আর সেগুলো শুনতে হবে হ্যাঁ পাগল নাকি আবার যারা জ্ঞান কাণ্ড আশ্রয় করে জ্ঞান মার্গে চলছেন তারা বলছেন আমরা ভগবানকে কি এমনি জানা যায় নাকি জ্ঞান আশ্রয় করতে হবে ও সব ভুল সিদ্ধান্ত বলেন জ্ঞান না হলে কি করে হবে জ্ঞান আশ্রয় আশ্রয় জ্ঞান আশ্রয় করতে করতে বুড়ো হয়ে গেল দাঁতগুলো পড়ে গেল মরে গেল জ্ঞান আশ্রয় হলো হ্যাঁ এই যে তার অনুগৃহীত যে ব্রহ্মা বলছেন ভগবানের পদামের যে লেস অনুগ্রহীত এ বহি জানাতি ভগবান মহিন্ন চিরকাল খুঁজে মূল্য পাবে না যদি তোমার কৃপা লাভ করে তাহলে পেয়ে যাবে বলছেন আরুযেন পরম পদম ব্রহ্মা বলছেন তোমার চরণোদ্দয়কে অবহেলা করেছে আরুজ্ৰ কৃচ্ছে পরম পদম তত পততি অধ এই জ্ঞানমার্গে জ্ঞানমার্গে সে অনেক জ্ঞান আশ্রয় করে উঠছে আস্তে আস্তে উঠছে উঠতে উঠতে কি হলো ওপরে গেল ওপরে উঠছে কিন্তু ভগবানের যে চরণ কমলের যে সৌন্দর্য সেই মহিমা সে মানে না অনাদৃত জুস্ম অঙ্গ্রহ পততি অধ আবার সে নিচে পড়েছে বোঝা গেল কি বলল তাহলে জ্ঞানকান্ড আশ্রয় তাকে আহ কিরকম উদাহরণ দিয়েছেন পৌপা দেগুলো সব প্রমাণ দিতেন বিভিন্ন কথার মাধ্যমে এক হচ্ছে নিজের উপর ভরসা রাখা আর একটা হলো স্মরণাগত হওয়া দুটো আরু্য আর অবরো অবরু পন্থা অবরোহ পন্থা আর আরোহ পন্থা আরোহ পন্থায় তুমি নিজের উপর ভরসা আমি আমি রয়েছি আমাকে কি উপদেশ দেবে লোকে সে যদি সাধু হয় বড় কিছু হয় তথাপি তার উন্নতি হবে না কেন সে তো গ্রহণ করছে না সব শুনছি শুনে কিনা নিজের জীবনে গ্রহণ করতে পারছে না তার নিজের জীবনে গ্রহণ না করতে গেলে কী করে বোঝা গেল কী বললাম আরও বলছে অপরাধ হবে রোজ বলছে সেগুলো না নাটক করছে বসছে নাটকের মতো বসছে ভগবানের প্রতি আসক্তি আসছে না যত বলা হচ্ছে ভগবানের প্রতি আসক্তি সাধুগুরু বৈষ্ণবের প্রতি তোমার ভালোবাসা হওয়া দরকার কিন্তু অন্যদিকে ভালোবাসা চলে যাচ্ছে তাহলে আরুয্য পন্থা হলো নিজে আমি জেনে নেব নিজে বুঝে নিজে যা বুঝে নিচ্ছি এরপরে আমার বোঝাবার কেমন এই অবস্থায় সেখ হে ভগবানা এইভাবে যখন নিচে নেমে এসে একবারে দৈন্যকে আশ্রয় করলো তখন স্যার হলো কি তারপর কৃপা চলে এলো এলো না তারপর কৃপা চলে আসে এই জন্যই উপনিষদে বলছেন প্রবচন ল মেধায়ান বহু নিতেন এস্য তৎসই তো আত্মা বিবৃণুতে তনুসান তার কাছে সেই অপ্রাগিত সত্য নিজের তনুকে প্রকাশ করবে দেখ কিরকম শ্যাম সুন্দর অপূর্ব কখন যদি তার করুণা হয় করুণা হয় নিজেকে প্রকাশ করুক দেখ আমি এরকম জবানহম যথা ভাব যুপ গুণ কর্মক বি কৃপা এটা কি বলে তার কিপার উপর আশ্রয় করে রয়েছ সে কৃপা করতে বাধ্য মায়ের উপর তুমি যেমন কচি শিশু জন্মেছিলে একটু যদি মা যদি তোমাকে জঞ্জালের মতো রাস্তায় ফেলে তো কি হতো বাঁচতে বাঁচতে কি হ্যাঁ তুমি হাত পা এরকম নাড়ছো কিছু জানো না একান্ত ভাবে অবলম্বন মা যদি কোথ থেকে ফেলেই দেয়াল হয়েছে তো কলকাতায় চৈতন্যগরীয় মঠে বাচ্চা একটা শিশুকে ফুটপাতে অনেক জায়গায় এরকম হয় তাহলে সেই যে ফেলে দিয়ে গেল তার গতি কি হবে বাচ্চারা না তো বাচ্চারা দুধ পান ছাড়া বাঁচে না কে বাঁচাবে তাকে লক্ষ্য করবে শিশুতে এইটুকু শিশু বোঝা গেল কি বলো তাতে করুণা করেছে সে কোলে রেখেছে তোমাকে আজকে তুমি এত বড় বড় কথা বলছো তোমার ভক্তি তাই গুরু বৈষ্ণব তোমাকে আঙুল ধরে ধরে চলতে শেখাবে তা তুমি কি করে বড় হবে কি করে সাধু হয়ে পরবর্তীকালে আবার কি কৃপা করতে হবে না তাহলে এই অপ্রাকৃত বৈষ্ণব বংশ একে নির্বাপন করে দিতে তোমাদের চাও কি তোমাদের মতলব কি অপ্রাকৃত যে বৈষ্ণব বংশের যে ধারা এটাকে তোমার নির্বাপিত করে দিয়েছিও শ্মশানে জল ঢেলে চলে আসবে মাকে পুড়িয়ে কি চাও তোমরা একটু উচিত হয় না এই আমাদের সবাইকে সাবধান হতে হবে কি বলতে যায় চাইছে চৈতন্য মহাপ গুরুবর্গ এগুলো না আশ্রয় করে যা খুশি যেরমভাবে খুশি চালানো এটা তো ভক্তি নয় অনেকে হবে আমি তো এত ক্রিয়াকর্ম করলাম ভক্তি হচ্ছে না এগোতে পারছে না তারে জ্ঞানকাণ্ডর কথা বোঝা গেল উদাহরণগুলো দেওয়া হলো আরজ্জ কৃচ্ছে না পরম পদম তত অনাদ্রুত জুস্ম হে ব্রহ্মা বলছেন হে ভগবান জ্ঞান আশ্রয় করে অনেক ওপরে ওঠে চেষ্টা করে আমি এটা নেতি নেতি নেতি নেতি শুনেছি নেতি না এটা নয় এটা এটা তো নেতি নেতি এটা নয় নয় ইতি এটা নয় নেতি এটা নয় এটা নয় এটা নয় এটা এটা এই করতে করতে সে লাশ জীবন পুড়িয়ে গেল জ্ঞান কাণ্ডের সব যেন নরো ঠাকুর বলছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলি বিশের ভান্ড অমৃত বলিয়া যে বা খায় তার কি তার জন্ম অধপাতে যায় অধপাতে যায় এবার চিন্তা করো মহাজনগর কীর্তনে বলি দিয়েছি তোমার তুমি বলবে আমি পড়তে পারিনা আমি ওগুলোকে বুঝতে পারি কিছু বুঝতে তো হবে না কালকেও তো বলিস নরত্তম ঠাকুরকে কীর্তনটা তো বুঝবে মহাজনদের রান্না করতে একটু বোঝো তাহলে তুমি কেল্লাপে ভগবানকে পেয়ে যা এবার জ্ঞানীগণ বলছে যে ওরা ভুল সিদ্ধান্ত বলছে জ্ঞান না লাভ করলে কি ভগবানকে পাওয়া যায় ওই মূর্খ গুলোকে প্রমাণ দেওয়া হলো যে ব্রজের মধ্যে যে যাঞ্জিক ব্রাহ্মণ ছিল আমরা পাঠ করবো এই আলোচনা অপূর্ব কথা ডুবে যাও তো ডুবে গেলে বেঁচে যাও জড়ো সমুদ্রেতে যদি তুমি ডুবে যাও জলে ফেলে দেয় তুমি সেখানে মরে যাবে আর যদি কথামৃত সমুদ্রে তোমাকে কোনো সাধু ফেলে দেয় তুমি বেঁচে পার হয়ে যাও বোঝা গেলো এই সমুদ্রে জলজগত সমুদ্রে ফেলে দিলে তুমি মরে যাবে ডুবে গিয়ে জল খেতে খেতে কিন্তু যদি কোনো সাধু তোমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে কথামৃত সমুদ্রে ফেলে দেয় বেছে যা বেঁচে যাবে না তাহলে সেখানে বলা হচ্ছে যে আশ্চর্য কথা জ্ঞান নরোত্তম ঠাকুরের কীর্তনগুলো অনুশীলন করো যেখানে মধ্যে দেখবে স্বাস্থ্যের যত সিদ্ধান্ত ওখানে আছে তুমি যদি বলো আমি এত কঠিন কথা বুঝতে পারি না আর না পারলে দেখেছ কটা কীর্তন দেখেছ আর মোটেই বা কটা প্রকাশিত হয়েছে কটা প্রকাশিত হয়েছে এত মোটামোটা সব কীর্তন সব করে সমস্ত কি। ভজন লালসা থেকে আর প্রচুর প্রচুর কল্যাণকল্প আরম্ভ করে কটা কীর্তনের খবর রাখে তারপর নরতম ঠাকুরের এই যে তোমার নরোত্তম ঠাকুরের কীর্তন যেটা আছে সেই কীর্তনের যে প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকা। ওই প্রেম ভক্তি চন্দিকা প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা ওই পাতলা গ্রন্থ তা গৌর কিশোরদাস বাবা মহারাজ বগলে থাকতো বুঝতে তার জীবনে আর কোনো সম্পত্তি নেই গড়কিশোর দাস বাবু নেই একটা ছেঁড়া একটা বগলে আর একটা কিছু পাথর এগুলো কখনো কখনো কাপড়ও নেই অঙ্গ ছুটছেন কিন্তু নরোত্তম ঠাকুরের যে ছেঁড়া কীর্তন রত্ন করে রেখে দিতে ওইটা তার সম্পত্তি চোখে কিন্তু দেখতে পেতেন না চোখে দেখতে পেতেন না পূর্বে চোখে দেখতে পেতেন আস্তে আস্তে দৃষ্টিহীনে লীলা করেছেন কিন্তু নরতম ওইটাকে আশ্রয় করে আমরা এটাই আশ্রয় করো না এটাও তো ধৈর্য নেই সময় কোথায় মহারাজ আর জড় জগতে সব মায়ের গান করে ওরা আমি হাসি গানগুলো চলে আমি হাসি গানগুলো বলছে কিছু কিছু ঠিক বলে হ্যাঁ আমি সকল কাজের পাইয়ে হে সময় তোমার বোঝিতে পাই না ঠিকই বলেছে আমরা এটা কৃষ্ণ বলতে পারি। সকল কাজের পাইয়ে হে সময় তোমাদের দেবীর আরাধনা করে রামপ্রসাদ লিখে আমি সকল কাজের পাইয়ে সময় তোমারে বজিতে পাইনি যদি বলাই এটু কীর্তনটা একটু দেখবি রে মারা সময় কই নাম করবি রাটা সময় কই মরা আরে সময়টা কোথায় যাচ্ছিস কে খেয়ে নিচ্ছি হাঙড়ে কুমিরে নাকি বার করতে হবে সময় সেই জন্য সেখানে বলছেন দক্ষিণে কর্মকাণ্ড বলা হল আর পশ্চিমে জ্ঞানকাণ্ডের কথা আমি ব্যাখ্যা করলাম জ্ঞানকাণ্ডেতে তোমার উঠতে চেষ্টা করে কিন্তু ভক্তি পায় না যাগ্ঞিক ব্রাহ্মণগণের দেখো ওরা কত বড় পণ্ডিত ছিল যাগযজ্ঞ করছিল ভগবানকে পেয়েছিল কিন্তু তার যে পত্নীগুলো তারা প্রাসনে জাগে না ওরাই নিজে মন্তব্য করেছে আমরা আর বিস্তৃত আলোচনা করবো দশম শুরু হোক অমৃতের ধার সেই সেই জায়গাগুলো আলোচনা করে যে মাথায় কিছু ঢুকবে বলছেন যা ব্রাহ্মণগণ এখানে শেষেতে হ্যাঁ না সৌ সংস্কার ও এদের তো সংস্কার নেই ন নিবাস গ্রহ গপি গুরু কুলে এদের বাস নেই কিছু নেই কি করে এরা এরকম সিদ্ধি লাভ করলো ভগবান হ্যাঁ আমরা তো পেলাম না সেগুলো আলোচনা তাহলে প্রমাণ কি হল জ্ঞানকাণ্ড আশ্রয় করলে তুমি যে ভগবানকে পাবে গ্যারেন্টি আছে কিন্তু ভক্তিকে আশ্রয় করলে ভক্তিকে আশ্রয় করলে সেখানে সবাই কৃত কার্য হয়েছে হয়েছে না ভিলের কন্যা সবরী পেয়েছে না ভগবানকে পেয়েছে তো কত উদাহরণ চাও এরকম সবাই ভক্তিকে আশ্রয় কর বিশ্বাস রাখো ভক্তিকে আশ্রয় কর নিজের অহংকার ত্যাগ কর নিজের মধ্যে অভিমান তাহলে দেখবে ভক্তি আশ্রয় করলে ভগবানকে সব ভগবানের কৃপা পাবে পূর্ণ আর এখানে বলছেন পশ্চিমে যে বলা হলো উত্তর দিকে জ্ঞানকাণ্ড সমস্ত বলা হলো তাহলে পূর্ব দিকের যে ভক্তি মার্গ ভক্তির যে পথ বলা হলো এটা ভালো নয় কি এটা ভালো তো তারা এই কথাটাই বোঝাবার জন্য মহাপ্রভু এত সব কথা বলেছেন পূর্বদিকে তাতে মাটি অল্প ক্ষতিতে ধনের ঝাড়ি পরিবেশ তোমার হাতে তোমার হাতেতে ধনের ঝাড়ি পড়লো এবার তুমি মালামাল হয়ে গেল মালামান মানে সম্পত্তিতে হ্যাঁ বিশাল বিশ্বস সম্পত্তি যেটা ফেলে তোমার জীবনের অভাব বোধ বলে কিছু থাকবে না জীবনের অভাব বোধ থাকবে না যত অভাব বোধ আছে যত ডিস্যাটিসফ্যাকশন অসন্তোষ মনের মধ্যে যা কিছু তোমার কষ্ট সবগুলো মূল অনুসন্ধান করবে সেটা হচ্ছে যেদিন পাবে সব তোমার দেখবে আমার কথা মিলি সব চলে। যত কষ্ট যত কিছু তর্ক বিতর্ক সব সমাধান হয়ে যাবে ওইছে ছে শাস্ত্র কর্ম জ্ঞান যোগ ত্যাজি ভক্তে কৃষ্ণ বস হয় ভক্তে তারে বুঝি ভক্ত মানে ভক্তির দ্বারা তয় জফালা আছে তো ভয়লা মানে ভক্তির দ্বারা কৃষ্ণের দ্বারা দ্বারা ওইছে চৈচন্দ্র মহাপ্রু বলছেন সনাতনকে ওইছে শাস্ত্র কহে জ্ঞান যোগ ত্যাজি ভক্তি কৃষ্ণ বস হয় ভক্তে তারে ভোজি ন এবার ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখক্তি নিজের মুখের যে প্রমাণ সেটা দিয়ে দিয়েছেন কে যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন ন মাম, যোগ, ন ধর্ম সাধ ন্যাগ যথা ভক্তির মম উর্জিতা বলেছেন কি না কৃষ্ণ ভগবান উদ্ধবকে বলেছেন তারপরে আবার অন্য জায়গায় বলেছেন সেখানে পরের লাইনে ভক্তা অহম একগ্রাজ্য শ্রদ্ধাৎমা প্রিয় সতম ভক্তি পুনা মন নিষ্ঠা সপা কন ভক্তি এমনই জিনিস যে নিচু সপচ যদি হয় তাকেও পবিত্র করে দেবে সদ অপি সব নায় কল্পতে বিশ্বাস রেখো ভক্তি জিনিস মুক্তি থাকলে সব সমাধান হয়ে যাবে তাহলে প্রমাণগুলো দিয়েছে প্রমাণ গিয়ে বলছেন সেখানে যোগ আদি এই সব যোগ তারপর জ্ঞান জ্ঞানের যে পদ্ধতি বলে দিয়েছে এগুলো আর তপ তপস্যা ত্যাগ সাধ্যায় অধ্যায় যা কিছু আছে এগুলো ভগবান বলছে এগুলো আমার ততটা প্রিয় না। হ্যাঁ যথা ভক্তির মামা উর্ষিদা ভক্তি হচ্ছে সবার উপরে ভক্তি আমি যতটা ভক্তিতে বসীভূত হই অন্য কিছুতে আমি হয়। বসিভূত হই ভক্ত ভক্তির দ্বারাই আমি একমাত্র প্রাপ্ত হইল আবার ভক্তি মানে কাকে বলে সেসবগুলো বোঝা দরকার সর্ব ইন্দ্রিয়ে সর্ব ইন্দ্রিয় দ্বারে কৃষ্ণের সেবন মুখতা একে বলে ভক্তি বোঝা গেল সর্ব ইন্দ্রিয় দ্বারে কৃষ্ণের প্রতি যে সেবার এটাকে বলে ভক্তি সর্ব ইন্দ্রীয় পাঁচটা ইন্দ্রিয় জড় জগতের আমার তো মহারাজ আধ্যে কিন্তু যত ইন্দ্রিয়গুলো আছে এগুলো কৃষ্ণের ভজন করে আর নিম্নাঙ্গগুলো আছে যেগুলো জড় জগতের হয় নিমনাঙ্গ নিম্ন ইন্দ্রিয় নেই নিম্নাঙ্গ অবর ইন্দ্রিয়গুলো দিয়ে সে ভোগ চালাচ্ছে রাক্ষসের মতো অসুরের মতো আর ওপর ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের বজ হয় কখনো হতে পারে না অ্যাবজার বহুপাদের এইসব ভাষা আমার ঊর্ধ্বাঙ্গ দিয়ে ভগবান জগন্নাথের সেবাগ ভগবানের আর নিম্নাঙ্গ গুলো যে অবরঙ্গ এগুলো দিয়ে দোর ভোগ চালিয়ে যাব হতে পারে না এসব অ্যাবজার্ট কথা হয় না কাজেই সর্বেন্দ্রিয়ে ভগবানের সেবন মুখতার যে বৃত্তিটা এটা এই সেবন মুখতা এটাকে বলে হচ্ছে ভক্তি এ সম্বন্ধে আলোচনা করব বিস্তৃত ভাবে পরে তাহলে ওই সে বলছেন ঐছে শাস্ত্র কহে কর্মজ্ঞান যোগ ত্যা জী ভক্তে কৃষ্ণ বস হয় ভক্তে তারে বুঝি এইসব প্রমাণগুলো হলো অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তের উপায় তাহলে ভক্তি হলো কি ভক্তিকে কি বলা হয় সাধন ভক্তি তো সাধনটাই তো ভক্তি সেই যে পদ্ধতিগুলো তুমি যে বিভিন্ন কাজ করছো কেউ ভান্ডারীর কাজ করছে কেউ পূজার কাজ করছে কেউ দেখাশোনা করছে সব কৃষ্ণের গোলাম সেই যদি মাথা ঠিক না করতে পারে ব্রত ভঙ্গ করে তাহলে তার অপরাধ হয়ে গেল তার অপরাধ হয়ে গেল তাকে কিন্তু বলা হচ্ছে বিচার করে চলতে হবে যদি আমার মাথাটা অন্য দিকে থাকে তাহলে আমি এসব কথা ধরতে পারব না চঞ্চল ব্যক্তির পক্ষে ভজন রাজ্য নয় কিছু করতে পারবে না জগন্নাথকে দেওয়ার ইচ্ছা জগন্নাথকে যারা ব্রত্য তাহলে ভক্তিপীর্ণ ঠাকুরকে অবহেলা করা হল ভক্তিপী ঠাকুরকে কথা বলা হয়েছে আবার যদি একটা এটা এটা বাদ দিয়ে খান এটাকে যদি মিশিয়ে দাও সঙ্গে একই সঙ্গে ও ওর রস্ত চলে গেছে যাবি ওর সঙ্গে একই আবার এখন যদি মানে কিছু বলা হয় অসুবিধা আছে সেই জন্য যারা ব্রত পালন করবেন তাদের মানসিকতাটা সবচেয়ে বড় কথা মানসিকতা যদি না থাকে ব্রত ব্রত চাই যায় কিভাবে চললেই হল ব্রত পালন না করলে তাকে প্রাশন্ড বলা হয়েছে কর্ম পুজো কেশবোশী মহারাজ বহুপা এরা বলছেন ব্রত যদি না পালন করে সঠিক ব্যস্ত প্রাশন্ড ব্রত পালন করতেই হবে তোমার দেহ কি হয়েছে অস অসমর্থ পক্ষে যেমন একাদশীর দিনে অনুকল্প তাও এগুলো শোনে না কেউ একটা কথাও কেউ শুনতে যে অনুকল্প কাকে বলে কিভাবে করতে হবে তোমাদের আর বলে যাবে গেলে ভক্তি তো হচ্ছে না আর ভক্তি হচ্ছে না কি করব? ভক্তি হচ্ছে না করব কি যারা বৈদ্য তোমাকে অসুখ হয়েছে তোমায় বলে দিচ্ছে বৈদ্যের তুমি চিকিৎসা অনুযায়ী তুমি ওষুধ খাচ্ছ না পরে বৈদ্যকে গিয়ে গালাগাল দিচ্ছ সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে এক ব্যক্তি দু ব্যক্তি এসছে একজনের পেটের রোগ একজনের চোখের রোগ দুজনে ওরও চোখের যন্ত্রনা হচ্ছে আর এর পেটের দুজনের এবার ডাক্তারবাবু পুড়িয়া সুন্দরভাবে পুড়িয়া দিয়ে দিয়েছে যে বলে এটা খাবে এটা চোখে দেবে অল্প একটু পাউডার এটা চোখে দিয়ে চোখটাকে বুঝবে ঘুমার আগে সে কি করে যে ওখানে গেল এক ব্যক্তি যার পেটের রোগের ওষুধ তার পেটেই খেয়েছে আর চোখেরটা চোখে দিয়েছে আর মূর্খ আছে সে বুঝতে পারে সে ওষুধ উল্লোপাটা করে ফেলেছে গিয়ে ওখানে যেটা পেটের যেটা পুরি আটা ছিল ওটা চোখে দিয়ে দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ জ্বলছে লাল হয়ে গেছে চোখে ঝাপটা দিয়ে গাগ তারপরে এসে সে এখন দেখ সকালবেলা আবার যেটা চোখেরটা সেটা পেটে খেয়েছে খেয়ে এসে ডাক্তারকে গালাগাল দিচ্ছে হ্যাঁ আমি কি করেছি তোমাকে তুমি আমাকে পয়সা দিলাম সব কিছু করলাম চিকিৎসা করলে এরকম কি হয়েছে কি বললে না আমি কি হয়েছে মানে কোন কথা শুনতে চাইনি এরকম অবস্থা আমার চোখে আরো বেড়ে গেছে আর ইতিমধ্যে সেই আগের লোকটা এসে গেছে ডাক্তার বলছে যে আপনি কেমন আছেন খুব ভালো আছি একবারে তা বলছি একই ওষুধ তো দিয়েছি ওকে দিয়েছি যা ওষুধ আপনাকে কোথায় দিয়েছে তা কি কি ওষুধ কোথায় গেছেন ওই চোখের যে ওষুধটা ঢেলেছি একটু ডালা সঙ্গে ওষুধটা রেখে দিয়েছি ওই জন্য পকেট এই নিয়ে ডাক্তার রেখে বলছি ছাগল কোথাকা এটা তো তোকে পেটে খাওয়ার জন্য দিয়েছি তুই এটা চোখে দিয়েছি তো আমি কি করবো বোঝা গেল কি বললাম তো সেরকম সব এরকম উল্টো পাল্টা করছে আবার যে গৌরী মাল্ড থেকে কয়েল হয়ে যাচ্ছে জীবন আমরা কি করব শুনছে না আরে শোন কথাটা তাহলে দেখার দরকার নেই তাদের বোধভঙ্গ তারা বোধ পালন করে নেবে একাদশী কি করে পালন করতে হয় আমি একাদশীর দিনে ওইগুলো যদি আলোচনা করতে বসি তাহলে যে আলোচনার জন্য আদেশ দিচ্ছ সেগুলো হবে না একাদশী কাউকে জিজ্ঞাসা কীভাবে পালন করতে সেই বলতে পারবেন কতটা নিষ্ঠা পরে পালন করতে হয় সেটা পড়বে না আমাদের কষ্ট হয় শরীরে ঠিক আছে খাও প্রসাদ পেয়ে নাও কিছু অনুকল্প কিন্তু কিভাবে করবে যাতে ব্রত ভঙ্গ হয় না সেটা তোকে জিজ্ঞাসাও করবে না করবে কি জানারও দরকার তাহলে হবে কি করে কৃষ্ণনাথ বাবাজি মহারাজ বলতে সব করে যাচ্ছে সব কিছু কিন্তু নিয়ম অনুযায়ী করছেন কি করা যায় সেখানে সেই জন্য বলছেন কৃষ্ণ প্রাপ্তের উপায় তুমি ভক্তি যাজন করছো তুমি ভগবানের জন্য ভিক্ষা আনতে যাচ্ছ চাল ভিক্ষা বা কোনো আনুকূল্য ভিক্ষা সেগুলো সব ভজন এবং সবসময় তোমাকে জানতে হবে আমি যে ভিক্ষায় যাচ্ছি সবকিছু কৃষ্ণের সেবার অর্থে এটা মনে না রাখলেই অসুবিধা দেখা দেবে তাহলে সে গিয়ে তখন কি করবে সেখানে তাদেরকে কিছু দিয়ে আসব। কি দেবে কৃষ্ণের উপদেশ যেটা হরিদাস ঠাকুরকে আর মহাপ আর নিত্যানন্দকে বলি যাহ হরিদাস যাহ নিত্যানন্দ পতি ঘরে গিয়ে আমার আদেশ পালন করো সবাইকে দাও নাম উপদেশ কর তারই তো প্রতিনিধি আমরা তাহলে গিয়ে খালি মালটুকু নিয়ে চলে এল আপনাকে ওকে ওই সংসার কূপে গেলে ওখানে তোলো থাকে সংসার কূপে রয়েছে যদি দেখা যায় কোনো তেজিয়ান সাধু যদি দেখে কোনো একটা জায়গায় গেল সেখানে একজন পতিত হয়ে রয়েছে সে কিন্তু জেনেই গেল পতিত দেখ একটু শ্রদ্ধা আছে তার সাধু যদি উদ্ধার করতে পারে তার পরে যাবে যাবে কি তাহলে সে বলবে তো ওষুধ খায়নি আমার আমি যাব না আর যাবো না গুরুবর্গে তাকে তো করুণা করবার জন্য গেছে করুণা করেছে যদি করুণাটাকে নিয়ে সেই গলা টিপে মেরে ফেললো করুণাটাকে আর তো এখানে গিয়ে কি করব লাভ হবে না যাবে না সেই জন্য এইখানে বিচার করে দেখবে অতএব ভক্তিপ্রাপ্তের উপায় অভিধিও বলি তার সর্বস্বাস্থ্যে কায় ধন পাইলে জয়ছে সুখ ভোগ ফল পায় সুখ ভোগ হইতে দুঃখ আপনি পালায় পাই না ধন পেলে যেমন দরিদ্রতা চলে যায় সবকিছু বাজারে সব কেনা যায় সবকিছু ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় পরে সব ধন তেল আবার নাও করা যেতে পারে কপাল ভালো থাকে। কোটি কোটি টাকার মালিকের ছেলে অতর্ এরকম চলতে পারে না চলতে পারে না পঙ্গু একটাই ছেলে তার ধন ধরলো কি কাজ হবে ছেলে কিন্তু হয়েছে আবার এক ধনির ছেলে আছে সে পড়াশোনা করে না লম্পট পয়সা ওড়ায় তাহলে দরিদ্র ব্যক্তি দেখেছি বাঘবাজারে প্রভুপাতের মধ্যে সামনে তার বাবা বিড়ি বাঁধে আবার পান বিক্রি করে পান বিক্রি করে অত্যন্ত গরিব ছোট্ট একটা দোকান আর ভেতরের মধ্যে কোনো বিহারি কষ্ট করতে তোমার মত না বিহারি কষ্ট করতে পারে ফুটপাতে পেঁতে সুয়ে পড়লো বস্তা পেতে ভেতর কোনো মতে থাকে কিছু লাগে না আর ছেলেটা ওই গ্যাস লাইট বাইরের কলকাতার রাস্তার আলো তো অত্যন্ত জোর ওখানে বসে বসে ফুটপাতে চারিদিকে লোক জ্বলছে গাড়ি বসে বসে পড়াশোনা করতে দেয় পড়াশোনা করে করতে করতে সে চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করে গেল এবার চিন্তা করো কোটি কোটি পয়সা ধোনির ঘরের লোক চার্টার অ্যাকাউন্ট পাস করতে পারেন আর ওই ছেলেটা ফুটপাতে বসে বসে বসে এরকম দেখছে চারিদিকে হইচই কলকাতা বুঝতে পারছি কি অবস্থা ওই করে সে পাশ করে চলে গেল এই জন্য থাকলেই যে তুমি সুখী হবে এমন কোনো কথা এখানে উদাহরণ দিয়ে ধন পাইলে জয় সুখ ভোগ ফল পায় আর সুখ ভোগ দুঃখ আপনি ফলায় জইছে ভক্তি ফলে কৃষ্ণ প্রেম উপজয় আর প্রেম কৃষ্ণ প্রেমে কৃষ্ণা স্বাদ হইলে ভব নাশ পায়ে ভব মানে ভবরোগ নাশ পায়ে ভবরোগ নাশ পায়ে বৈগুণ কীটকলিত্রীত দৈনার্নমগ্ন শ্রীচৈতন্য বৈদ্যমাশ্রয় বাঞ্চা কল্পত রু বসে কে পা